প্রিয় দর্শক শ্রোতা আবারও আপনাদের সঙ্গে উপস্থিত হয়েছি আরেকটি ফেঁকি মশালা নিয়ে সেই মশালা হলো যে সালাদ বিধানকে হম বর্তমান বিশ্বের মধ্যে মুসলমান নামে অনেকে নাম গ্রহণ করেছে সালাদ ত্যাগ করে দেয় তাদের বিধান কি সেই সম্পর্কে আমাদের আলোচনা হম যে ব্যক্তি ইচ্ছাকৃত পড়বে না বলে অস্বীকার করেছে যে সালাত পড়া অজিব না যার মনে চায় সেই পড়বে যার মনে চায় পড়বে না এরকম যদি কেউ ইচ্ছাকৃতভাবে নামাজের फरज पा के अविश्वास करफे मोरत हो सक आलमेटी ये को सन्देह नहीं कारण से आल्ला आल्ला रसुलसलमान ऐक्यमत के प्रत्याख्यान करवश्य काफ़े मोरत हो जाए तब जी व्यक्ति सालाद के त्याग करलसत मूल कथा हे जे, जे अपना से काफे जाए जो से बारे सालाद त्याग कर दे अलसदा कर एक बारे ही पड़े ना যদি এমন হয় সব সময় অথে আপনার সে কাপের হবে কারণ আল্লাহ কাফেরদের ব্যাপারে যে তারা যদি তো এবং সালাত কয়েম করে জাকাত দেয় তাইলে তোমাদের দিনী ভাই হবে না হলে ভাই হবে না তাইলে এইখানে যখন সালাদ কায়মকে দিনী ভাই বলার ক্ষেত্রে শর্ত দেওয়া হয়েছে তাইলে এটা না পড়লে তাকে দিনী ভাই হিসেবে গ্রহণ করা যাবে না আমাদের সাথে এবং কাফকদের মাঝে হম যেই চুক্তির মধ্যে পার্থক্য আল্লাহর সাথে যেই চুক্তি আমাদের রয়েছে সেটা হচ্ছে যে আমরা সারা তাদের চুক্তিতে আবদ্ধ আর তারা কিন্তু এটার চুক্তি আল্লাহর সাথে নেই খন্ড নাম্বার এক পৃষ্ঠ নাম্বার দুইশত একত্রিশ হম এরকম ভাবে আহমদের পাঁচ নম্বর খন্ড নাম্বার তিনশত ছিয়াল্লিশ মস্তিদ্দরাকে হাকিম খন্ড নাম্বার এক পৃষ্ঠ নম্বর ছয় সাত হম ইমাম তিরমিজিটাকে হাসান সৈবা বাদ আছে সুতরাং এ হাদিস বিশুদ্ধ হয়ে যাবে এই হাদিসটা মুসলিমের বিরাশি নম্বর হাদিস তবে কথা হচ্ছে কেউ যদি কিছু নামাজ পড়ে কিছু ত্যাগ করে প্রত্যেকদিন দুই তিন বেলা পড়লো আর দুই তিন বেলা বাদ দিয়ে দিল এরকম যদি হয় হ্যাঁ তাইলে তাকে আমরা কাফের বলতে যাব না কারণ সে পুরোপুরি ছেড়ে দেয়নি আর হাদিসের মধ্যে বলছে নামাজ আর এই বেসরা যা দুই তিন বেলা পুরো নামাজকে ত্যাগ করে নেই কিছু কিছু নামাজকে ত্যাগ করেছে সুতরাং একবার নিশ্চিত ভাবে আমরা তাকে কাফের বলা মুশকিল কারণ আসলে হচ্ছে একজন মুসলমান ইসলামের উপর থাকা সুতরাং নিশ্চিত কোনো কথা ছাড়া আমরা তাকে ইসলাম থেকে বাইর করে দেব। না এটা হচ্ছে নিয়ম সুতরাং যে অলসতা বসত এক দুই নামাজে ব্যতিক্রম করে তাকে কাপড় আমরা বলবো না বরং যারা একেবারে সালাত ত্যাগ করে অথবা বেশিরভাগ মাঝে মাঝে সে পড়ে বেশিরভাগই নষ্ট করে দেয় সে কাপড়ের পর্যায়ে চলে যাবে এই কথা শোনার পর আমরা অবশ্যই নামাজের দিকে যত্নবান হওয়ার চেষ্টা করবো কারণ না হলে আমার ইমান থাকবে না থাকবে কথা উঠবে আল্লাহ আমাদেরকে সঠিকভাবে সালাতের প্রতি গুরুত্ব দেওয়ার চোখেই দান করুন ইসমাই